আমরা খন্দকের যুদ্ধে গজবতুল্লাহ হজাবের চারটারে আছি এবং যেখানে কাফেরদের সমাবেশ কমপ্লিট হয়ে মদিনা আক্রমণের জন্য তারা চলে এসেছে এবং পরীক্ষা পার হওয়ার জন্য খন্দক পার হয়ে কয়েকবার ছোটখাটে চেষ্টা করেছে তারা তত কামিয়াব হয়নি এখন এই ব্যাপারে অনেকদিন কয়েক সপ্তাহ চলে গেল মদিনা অবরুদ্ধ হয়ে আছে এবং বড় সংখ্যক বাহিনীর হামলা অপর দিক থেকে বনি কোরাই যার বিশ্বাসঘাতকতার খবর সে গেছে ভিতর থেকে দুঃশনের সঙ্গে তারা হাত মিলিয়েছে তিনি আলোচনা করেন গাতফান যারা যে কবিরা ছিল যারা করাই সঙ্গে মৈত্রী করে মৈত্রী চুক্তি করে অ্যালায়েন্স করে মদিনা আক্রমণের এসেছে তাদেরকে তিনি হাত করার চেষ্টা করলেন তাদের সঙ্গে তিনি নবী করিম সালাম একটি গোপন আলোচনা করলেন সেটা হচ্ছে যে মদিনার এই বৎসরের যে তিন ভাগের এক ভাগ তাদেরকে তিনি দিয়ে দিবেন যার ফলে তারা এই যুদ্ধের ময়দান থেকে চলে যাবে করায় যখন দেখবে একটা বিরাট অংশ তাদের কাছ থেকে চলে গেছে যুদ্ধ না করে তাহলে হয়তো কোরআদের একটু মরভাঙ্গা হয়ে দিতে পারে তারা যুদ্ধ না করার চিন্তা করতে পারে এই ধরনের একটা তিনি ইউজ করলেন। তাদের সঙ্গে কিছুটা আলাপ আলোচনা হল তারা করলো ঠিক আছে তোমাদের মোদিনার তিন ভাগের একবার খেজুর দিয়ে দিলে আমাদেরকে আমরা আমার যুদ্ধ থেকে চলে যাবো যুদ্ধ করবো না তোমাদের সাথে নবী করিম সাল্লাম এটা বাস্তবায়ন করার জন্য তখন তিনি মদিনার দুই লিডার ছিলেন দুই আউস এবং কবিরাজ বড় কবিলা এক কবিলার লিডার হচ্ছেন দুজনকে তিনি পরামর্শ করলেন যে এরকম একটা আলাপ আলোচনা করেছি গাথম রাজি হয়েছে আপনারা দুই কবিলার দুই হেড আপনাদের মতামত না নিয়ে তো আমি চূড়ান্ত করব না আপনারা কি মনে করেন এই সন্ধি করব কিনা তাদেরকে আমাদের কিছু দিতে হবে এটা আমাদের কাছ থেকে তাদেরকে না দিলে তারা যাবে না তহেবাহু ফানু এটা কি আপনার ব্যক্তিগত একটা ভালো মতামত আপনি মনে করছেন আপনি পছন্দ করেন যে এরকম করলে ভালো হবে এই চিন্তায় যদি বলেন যে আমরা আপনার সঙ্গে একমত হবো এইরকম আশা করছেন আপনার নিজের চিন্তা এটা আপনার নিজের কাছে এটা ভালো মনে হয় এইটা কি আপনার মূল কারণ নাকি নাকি আল্লাহ তারা পক্ষ থেকে কোনো ইঙ্গিত এসেছে আপনার কাছে যে এইরকম করাটা ভালো হবে আমাদের সেটা ছাড়া কোনো আর গত্যন্তর নেই আর কোনো উপায় নেই এটা করতে হবে কোনটা তিনটা জিনিস জানতে চাইলেন যদি নবী করিম সালাম ভালো মনে করেন তাহলে তো ওনারা ওনার ভালোটা বিরুদ্ধে দ্বিমত কেমনে দিবেন এটা একটা চিন্তা হয়তো ওনারা মেনে নিবেন দুই নম্বর যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশা এরকম করতে হবে তাহলে তো কোনো কথাই নাই ওনারা মানতেই হবে আর তিন নম্বরটা যদি নবী করিম সাল্লি সাল্লাম ওনার ব্যাপারে নয় বরং এই বেচারাদের আর টিকতে পারবে কিনা তাদের ভিতরে দুর্বলতা সৃষ্টি হয়ে যায় তাদের ব্যাপারটা কনসিডার করে মদিন আলোকদের কনসিডার করে তিনি এই প্রস্তাব দিচ্ছেন এইটা কিনা তখন নবী করিম সাল্লাম জবাব দিলেন বাল আসলে তোমাদের বিষয়টা কনসিডার করেই আমি এই প্রস্তাব নিয়ে আসছি আমি খুব ভালো মনে করি যে এটাও না আর আল্লাহ তার হুকুম নাই বরং দেখলাম যে তোমরা অনেক কষ্ট করলা আর কত চ্যালেঞ্জ নিবা তোমাদের যদি টিকে থাকতে কষ্ট হয়ে যাই আই হ্যাভ টু কনসিডার ইউর সিচুয়েশন এই জন্যই আমি এই প্রস্তাবের কথা চিন্তা করলাম তখন ওনারা কি বললেন তো আমি আসলে তোমাদের কথা চিন্তা করেই দেখতে পেলাম যে আরবের বড় বড় কবিলা গুলো করে এসেছে জোট করে এসেছে তোমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভাবে তোমাদেরকে উপরে ঝাঁপিয়ে পড়ার প্লান করে এসেছে চতুর্দিক থেকে এখন তাদের মধ্যে মধ্যে যদি কিছু লোককে তাদের মধ্যে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া যায় সুবিধা হতে পারে তোমরা হয়তো এটাকে ওয়েলকাম করবে এর চেয়ে বেশি চ্যালেঞ্জ হয়তো তোমরা নিবে না এই চিন্তা করেছি তখন সাদেমন রাজি আল্লাহ আনু এক লিডার তিনি বললেন ইয়ারসুল্লাহ তাহলে আমাদের কথা আছে শোনেন কাতকুন্না কৌম আল্লাহ যে আপনি আপনার কাছে ইসলাম আসার আগে আমরা এই গাতফান এই লোকগুলা সবাই মশ্রিক ছিলাম একই ধর্মের পূজারি ছিলাম আমরা মূর্তি পূজা করেছি লাহ ও আরিফুকাল আমরা আল্লাহকে চিনতাম না এবাদত করতাম না তারও তারাও না আল্লাহর এবাদত করতো না ওহমা ইয়াকুল মিনহা ইল্লা অবস্থা জাহিনী অবস্থা অবস্থা কোনোদিন তারা কল্পনা করতে পারেনি যে আমাদের সঙ্গে চাপ দিয়ে কিছু আদায় করে নেবে আমাদের পক্ষ থেকে তাদেরকে খাজনা দেওয়া হবে এরকম দুঃসাহস তারা কোনদিন আমাদের সঙ্গে দেখিতে পারেনি আমাদের একটি ফসলের কোনো অংশ একটি দানা তারা চাইতে পারবে না এই সাহস তাদের ছিল না মাত্র যদি আমাদের এখানে বেড়াইতে আসতো খাবার দিতাম অথবা আমাদের এখানে আকরাম আল্লাহ বিসলাম এখন আল্লাহ তালা আমাদেরকে ইসলাম তারা সম্মানিত করেছেন আরো ও হাদান আল্লাহ ও আসান আবি এবং আমাদেরকে আল্লাহ দিয়েছেন আর আপনাকে আমাদের এখানে এনে আল্লাহ তালা আমাদেরকে এত সম্মান দিলেন এত সম্মানের আসনে বসালেন বসালেনা এখন আমরা তাদেরকে আমাদের মালের ট্যাক্স দেব আমরা তো শেখের অবস্থা থেকে আরো ভালো পজিশনে আসি এখন তারা চিন্তা করতে পারেনা এখন তাদেরকে কিসের ভিত্তিতে আমরা দেবাহা বেহাদ হাজা আল্লা কসম এইরকম কোন প্রস্তাব আমাদের দরকার নেই আপনি চিন্তা করবেন না ইল্লা সাইফা। আমাদের তাদের কিছু আর কোন কিছুর চিন্তা করবেন না আমরা মজবুত্লা বললেন তো যাক তাহলে ঠিক আছে তোমরা যদি এরকম মজবুত থাকো আমার দরকার নাই অন্য কোন কম্প্রোমাইজ চিন্তা করার আর আলহামদুলিল্লাহ উনি তো আসলে ওইটা চান নাই শুধু ওনাদের চিন্তা করে এইরকম একটা আইডিয়া নিয়েছিলেন আলহামদুলিল্লাহ তিনি খুব খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ ওনার আর কোনো দ্বিধা সংকোচ থাকলো না এখন হলো এদিকে চলে গেছে বেশ কয়েকদিন এখন নবী করিম সাল্লাম এবং উনি খন্দকের এই পারে আছেন তারা খন্দকের ওই পারে আছে মাঝে মধ্যে এখানে পাইলে তারা পাইলে টার্গেট করে তীর ছড়ে ওনারা পালিয়ে তীর ছড়েন এইরকম টুকটাক এখনো হল না তো একদিন তাদের এক দল রাতের অন্ধকারে ঠিক করলো যে কোনো কারণে কোনো এক জায়গা দিয়ে যদি একটু চিকন থাকে খন্দক জাম্প করে ঘোড়া দিয়ে পার যায় এইরকম সুযোগ নিব কয়েকজন খুব দুঃসাহসী সেনানি তাদের রাজি হলেন ঘোড়া নিয়ে আসতে তারা হচ্ছেন আব্দুল্লাহিন এরা কয়েকজন তাদের ঘোড়া নিয়ে চলে আসলো খন্দককে পারি দেওয়া যায় কিনা একটু চিকন ছিল সেখানে আহ করে তারা করলো জাম্প করে ওই চিকন জায়গাটা দিয়ে ক্রস করতে পারল। এসে তারা মোটামুটি মুসলমানদের সীমানায় ঢুকে পড়ল যেখানে ওনাদের ক্যাম্প আছে আশেপাশে ঢুকে পড়লো মুসলমানরা সতর্ক আছেন রাতের অন্ধকারে ওনাদের ডিউটি থাকে যে কখন তারা হঠাৎ আক্রমণ করে বসে আলি আবি তালেবাদ কয়েকজন মুসলমান তাদেরকে পাল্টা ধাওয়া করলেন ধাওয়া করতে গিয়ে তারা তখন জলদি করে দেখলো এরা তো ঘুমিয়ে নাই তারা তো সতর্ক আছে তখন তার আবার দৌড়ে পালিয়ে চলে আসলো তারপরে এরকম চলছে মাঝে মধ্যে কিছু আহ ধাওয়া পাল্টা ধাওয়া এর মধ্যে আর একটি ঘটনা ঘটে সাহাবিরা কেউ কেউ তাদের তাদের একটু ঘরে আসা দরকার আছে কারণ প্রায় এক মাসের উপরে ওনারা আছেন মাঝে মধ্যে ঘরে আসছেন অনুমতি নিয়ে নবী করিম সাল্লা আসালাম থেকে বাড়িঘর ঠিক আছে কিনা ইয়াং মানুষ তিনি জোয়ান বউ রেখে গেছেন তো উনি একদম আসতে চাইলেন যখন আসলেন কয়েকবারই আসছেন আরেকবার যখন আসলেন তিনি নবী করিম সাল্লা কাছে পারমিশন আমি আজকে যাই একটু দুপুর বেলা আমার ঘর একটু দেখে আসি তো তিনি নিয়ে যাও আকশা আলাইকা কোরাই যা কারণ তোমার যাওয়ার পথে তো বলি কোরাই যার গ্রাম তাদের পল্লী আছে কখন তোমাকে আবার হঠাৎ এটাক করে বসে কিনে একলা পেয়ে ওরাতে বিশ্বাসঘাতকতা করে কাফারদের সঙ্গে রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে ফেলেছে কাজে তুমি তোমার সাথে অস্ত্রটাও তুমি তিনি অস্ত্র হাতে করে আসলেন বাড়িতে এসেই দেখেন তার স্ত্রী ঘরের ভিতরে না সাধারণত মহিলারা পর্দা করে আরব গেছে এবং ইসলামের কারণে আরো বেশি তারা ঘরের বাইরে থাকে না ঘরের ভিতরে থাকে তিনি বাড়ির সামনে এসেই দেখলেন তার স্ত্রীর দরদার সামনে দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে না সাবির মাথা খারাপ হয়ে গেল তে আমার স্ত্রীর এইভাবে বাইরে থাকে তখন তিনি ওনার হাতে যে অস্ত্র ছিল যে বর্ষা ছিল হাতে নিছেন আগে দেখো তোমার বর্ষা থামাও হাতটা তান্দুরা মালদা দিয়ে আখরা জানি ঘরে ঢুকো কোন জিনিস আমাকে ঘর থেকে বের করে এনেছে গিয়ে আগে দেখো কি জিনিস ঘরে তিনি ঢুকলেন গিয়ে দেখেন তাদের বেডরুমে বেডের উপরে বিশাল একটা সাপ টাচ গুটিয়ে মাথা আছে। বেডের মাঝখানে সাহাবি না দেখি পয়সা দিয়ে তাকে আঘাত করলেন ওই সাপকে আঘাত করলেন এরপরে আঘাত করে সাপটা লাফালাফি শুরু করে দিল হিট করেছে লাফালাফি করতে সাপটা ওনাকে জাম্প করে দিল বাইট করে সাপ কামড়লো সাহাবাফি করতে গেলে গেলেন পরে মহিলা বললেন যে কে আগে মরলো দুইজনেই থাপা থাফি করতে মরে গেল কাছাকাছি সময় আগে সাপ মরলো না আগে তার স্বামী মরলো বা নাকি স্বামী আগে মরলো সাপ পরে বললো কাছাকাছি সময় মরে গেল তো এই খবর চলে আসলো নবী করিমের কাছে না আপনি একটু দোয়া করেন না আপনার দোয়া তো আল্লাহ কবুল করবেন আল্লাহ তাকে আমাদের মধ্যে আবার চিন্তা করে দিক ওনারা খুব সিনপাতি হয়ে এই দোয়া করতে বললেন সাহাবি ভাবে চলে গেলেন ওনাদের খুব কষ্ট হচ্ছিল নবী করি বলেন না কারণ আল্লাহ তালা ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন কিন্তু মানুষকে জিন্দা মানুষকে মৃত্যু করার মৃত মানুষকে জিন্দা করার এই মর্যাদা আল্লাহতলা দেন নাই উনি আল্লাহ কাছে এটা চাইবেন না যেটা আল্লাহ করেন সেটা দিয়েছেন আল্লাহ প্লান করে ঈশাআসাল যদি তিনি দোয়া করেন আরো বহুত কেস ঘটবে তখন সবাই আসবে আপনি দোয়া করলে তো চিন্তা একটু দোয়া করে দেন না কাজেই তিনি দীর্ঘ মানে মেয়াদি এরকি ক্ষতি হতে পারে বা এক ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহ রক্ষা করলেন না আল্লাহ তালা বলেছেন কোরআন শরীরে যখন তাদের মৌত এসে যায় এটা কিছুক্ষণ আগেও আসবে না পরেও আসবে না আর আল্লাহ তালার এই মৃত্যুর ফায়সালাটাকে আল্লাহ চান এরপরে আরেকবার মানুষ জিন্দ হয়ে যাক এটা আল্লাহ সহজে করেন নাই জেনারেল করলেন না বললেন তার জন্য মাালা করে তাকে প্রপালি দফন করা হলো এরপর তিনি তখন বললেন ইন্নাবিল মাদিনাতে জিন নান কাদ আসলাম ও শোনো মদিনায় কিছু জিন আছে এরা ইসলাম কবুল করেছে অনেকে আবার এরা জিন এরা অসহে আবার বিভিন্ন সুরত ধরে বিশেষ করে সাপের সুরত বেশি করে ধরে ঘরে বাড়িতে যে সমস্ত জিনগুলা আছেগুলা অনেকে মুসলিম হয়ে গেছে আমি আল্লাহ কাছে দোয়া করেছি যে আল্লাহ এদেরকে উনসিম করে দাও আর যারা করবে না তাদেরকে বলেছি মদিনা থেকে বেরিয়ে যাও বের হয়ে যাও আহ পাহাড়ে দূরে চলে যা আমার সাহাবিদের জন্য মদিনাকে নিরাপদ রাখো তো এখন তোমরা যদি কোন সময় তোমাদের ঘরে ঘরের ভিতরে কোন সাপ দেখো বাড়ি ঘরে তাহলে আমি তোমার জন্য অন্যায় আমাদের ঘর বাড়িতে থাকা তুমি বেরিয়ে যাও যদি না যাও তাহলে আমি অ্যাকশন নেব। তোমাকে আঘাত করব। তোমাকে মেরে ফেলব। এই নোটিশ দিয়া তিন দিন দেখবা তিন দিন পরে যদি না যায় কতল করে ফেলতে পারবা ফাইনাম এটা হচ্ছে না আল্লাহ তো এখানে এই হাদিস থেকে এটা অনেক লম্বা চড়া আলোচনা হয়েছে এখন আমাদের বাড়ি ঘরে দেখলে কি বলবো এরকম করব কি না কোন কোন আহ বলেছেন এইটা ছিল খাস করে মদিনার জন্য তিনি বলেছেন ইন্দিনাতে মদিনায় কিছু জিন আছে তাদের তারা ইসলাম কবুল করেছে তাদের ক্ষেত্রে এটা অনেক ওলামা শুধু মদিনার জন্য খাস মনে করেছেন অন্য কোন শহরের জন্য দেশের জন্য এটাকে আমল করা যোগ্য বলে মনে করেন না আর ওখানে তারা ইসলাম কবুল করেছে এই খবরটা দিয়েছেন স্বয়ং রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম কাজে ক্ষেত্রে এটা লিমিটেড আর কেউ কেউ বলেছেন যে ওখানে হয়েছে ঠিক ওনার সাথে কিন্তু এটা সব জায়গায় আমল হতে পারে বলে কোন কোনো কোনো এই হাদিস আমল না করে যদি অ্যাকশন নিয়ে ফেলেন তাহলে ওই মত অনুযায়ী ঠিক আছে আরেকটি মত অনুযায়ী স্টিল তিন দিনের সময় দেওয়ার আমল হতে পারে এখন তিন দিনের সময় দিলে এই ভয় ঘরে থাকবে কমনি মানুষ আর বসবাস করে ট্রান্সার বিষয় যাই হোক সবগুলো সাপ কিন্তু সবগুলো অন্যায় কিছু হবে না কারণ সাপ মারা হয়েছে এখানে তো জিন মারা হয়নি যদি কোনো জিন উল্টাপাল্টা করে থাকে তা নির্দায়িত্ব করেছে সে কেন সাপ গেছে ওকে যাই হোক এরপরে এখন যে এরপরে বিভিন্ন সময় ছোটখাটো ধাওয়া পাল্টা ধাওয়া কাফেদের মধ্যে এবং মুসলমানদের ক্যাম্পের মধ্যে হয়েছে এরপর ওপার থেকে তো কোন এক পর্যায়ে তাদের একটি তীরের আঘাতে হয়ে যান ভাবে একটা বাহুতে দ্রুত গতিতে তীর এসে হিট করে মারাত্মক যেটা ওনার জন্য খুব কষ্টের কারণ হয়েছিল প্রচুর রক্তপাত হয়েছে এবং মোটামুটি গোটা ফুলে গিয়েছিল ওনার ঘটনার উপলক্ষে আয় সারাদিয়াল আনহা বলেন যে খারাজু ইয়ামাল খানদি সময় বা কোন সময় ড্র করে কাকে লটরি করে নিতেন আয় সারাদ আনা তিনি যাচ্ছিলেন খন্দকের দিকে তিনি বলেন যে আমি দেখলাম যে সাদাহু আনহু যাচ্ছেন আমি ওনাকে দেখিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়েছিলাম আর দেখলাম যে উনি অনেক বড় শিল্ড মানে গাইর উপরে যে করার জন্য ব্যবহার করে যেটা থেকে রক্ষা করার জন্য যে শিল্ড ব্যবহার করে এটা কি বাংলা কি বলে বর্ম তাই না ঢাল ঢাল ঢাল ঢালটা খুব বড় ছিল আমি চিন্তা করলাম যে অনেক বড় ঢাল উনি অবশ্য খুব লম্বা চূড়া ছিলেন খুব শক্তিশালী ছিলেন আর ঢাল নিয়ে তিনি যাচ্ছেন আর তিনি শাহাদাতের চিন্তায় আছেন তিনি জেহাদের দিকে যাচ্ছেন কবিতা পড়তে পড়তে যাচ্ছেন একটা কবিতা ছিল নিজেকে তিনি প্রস্তুত করছেন শাহাদাতের জন্য যে আর একটু থাম এখন যুদ্ধ অনুষ্ঠিত হবে আর সেই যুদ্ধে যদি তোমার মৌত নসিবে লেখা হয়ে যায় কতই না উত্তম হবে শাহাদতের মৌত এই কথা বলতে বলতে তিনি জেহাদের ময়দানের দিকে যাচ্ছেন তারপরে কিছুক্ষণ যাওয়ার পরেই ওই পার্ট থেকে মোসেকদের ক্যাম্প থেকে ওনাকে লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করলো একটি লোক তাদের তার নাম হলো আরেকাহান ইবনুল আরেকা নামে এক কাফের শিবির থেকে ওনাকে লক্ষ্য করে তীর ছোড়া হলো আর সে তীর ছুড়লো আর বললো খোদ হা ওয়ানা ইবনুল আরেকা আমি আরেক আর ছেলে আবার তীর নেওয়া তুমি এবং সেটা বাহুতে খুব জোরে লাগলো এবং আহত হলেন স্পট ডে ওনার হল না কিন্তু খুবই মারাত্মক জখম হয়েছে নবী করিম সাল আলিয়া ওনাকে চিকিৎসা করার জন্য উদ্যোগ নিলেন এবং তিনি একজন চিকিৎসা করার জন্য নিয়ে যেতেন তিনি হচ্ছেন রুফাইদা আল আসলামিয়া আনহা রুফাইদা আল আসলামিয়া নাম তিনি আনার কাছে পাশে ছিলেন তিনি ওনাকে ব্যান্ডেজ পট যা কিছু করার এগুলো করলেন প্রাথমিক চিকিৎসা পরে নবী করিম সাল্লামা নিয়ে গেছিলেন হচ্ছিল যে রক্তক্ষরণের মাধ্যমে তিনি যে কোনো মুহূর্তে ইন্তিকাল করতে পারেন তবে তিনি একটা দোয়া করলেন আল্লাহ সাহাদি দোয়া করলেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে যদি নিয়ে যান তাহলে আমার এত জানি নিয়ে না আমি দেখতে চাই বনু করাইজা আমাদের সঙ্গে নবী করিম সালাম চুক্তিকে যে ভঙ্গন করেছে তার শাস্তি আপনি তাদেরকে দুনিয়াতে কিভাবে দিচ্ছেন এইটা দেখে আমার চক্ষু শীতল করার পরে আমি দুনিয়া থেকে যেতে চাই কারণ তিনি ছিলেন বনু কোরাইজার অত্যন্ত ঘনিষ্ঠ এলাই নবী করিম সাল্লা আসার আগে ওনার কবিলার মিত্র ছিল বনু করাই এবং তিনি বললেন যে আল্লাহ আমি যদি দেখে দিতে পারতাম যে তাদের কি করুণ পরিণতি হয়েছে তাদের শাস্তি তারা কিভাবে পেল এটা দেখে আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই তারপরে নবী করিম সাল্লাম এইদিকে চিকিৎসা করলেন তিনি মেডিসিন ছিল না মেডিসিন একটাই সেটা হলো লোহার পাত গরম করে সেক দেওয়া কি কষ্টে কারণে দেখছেন এরকম সেঁক দিতে দিতে গোষ্ঠ যদি কিছু থেমে যায় তাহলে আর বাকি বডিতে পচন ধরবে না এইটাই ছিল তখনকার আল্লাহকে বাঁচিয়ে দেন এই জন্য তিনি চিকিৎসা কিছু করলেন যখন চিকিৎসা দু তিনবার করা হলো ওনার আরো বেশি রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গেল তখন তিনি আর এটা করলেন না থামিয়ে দিলেন আর তখন আল্লাহ যদি আমাকে নিয়ে যান তাহলে একটু সময় দেন আমি আল্লাহ করলেন এবং পরে ওনার রক্ত যাওয়া বন্ধ হয়ে গেল তবে কিন্তু ঘাস এটা আস্তে আস্তে ফুলছে বিভিন্ন উপসর্গে দেখা দিচ্ছে কিন্তু রক্ত পড়ে যে তাৎক্ষণিক আশঙ্কা ছিল সেটা কিছুটা থেমে গেল কিছু আশঙ্কা মুক্ত হয়ে গেলেন এরপরে নবী করিম বললেন তারপরে আহ ওনাকে চিকিৎসাটা ঠিক হচ্ছে কিনা আমি যেন লুকাপটা করতে পারি মসজিদের মধ্যেই একটি এলাকায় ছোট্ট একটা ক্যান্টের মতো বানানো হলো ওখানে রাখা হয়েছে ওনাকে রেগুলার ড্রেসিং করা হতো এবং ওনার জন্য রসুল দেখতেন এরপরেছড়ি এভাবে হয়েছে যখন অনেকদিন হয়ে গেল এইভাবে কয়েক সপ্তাহ পার হয়ে গেল তখন কাফের কাফেরগণ চিন্তা করলো কিভাবে আমরা এই তাদেরকে আক্রমণ করার একটা বড় সুযোগ খুঁজে পেতে পারি তারা সব দিক থেকে তারা মোটামুটি একবার ঐক্যবদ্ধ হলো খালেদিন তখন তিনি কাফেরদের শিবিরে আছেন তিনি তো খুব এক্সপার্ট কমান্ডার ঘোর তিনি তার টেকনিক অনেক রকম জানা আছে তিনি সেদিন আহ একদিন তারা রাতের অন্ধকারে বসলেন রাতের অন্ধকারে তারা হঠাৎ করে সূর্য উঠার আগেই একদম রাতের শেষ ভাগে অ্যাটাক করে বসল এবং সেটা নবী করিম যেখানে কোব্বা ওনার যেখানে ছোট ক্যাম্পের আছে ওইটার একটি ছোট্ট ব্যাটালি নিয়ে তারা অ্যাটাক করে ফেললো রাতের অনেকক্ষণ পর্যন্ত চললো মুসলমানরা কেউ সেদিন আর ময়দান ছাড়তে পারছেন না তারাও ছাড়ছেন না সকাল থেকে একেবারে সারাদিন ওই এলাকায় খন্ডযুদ্ধ চলতে থাকলো এমনকি নবী করিম সাল্লাম শাহাবাগান জোহর পড়তে পারলেন না কোন রেয়া আছে আসর পরতে পারেননি কোনো কোনো আছে মাগরিবও পড়তে পারেননি একবারে মাগরিব পরে গিয়ে আপনার এসার আগে ওনারা তখন চলতে চলতে যখন যুদ্ধ অনেকক্ষণ হয়েছে তখন গিয়ে তারা থামলো যে আমরা চলে যাই রাত্র হয়ে গেছে ওরাও চলে গেলো শিবিরে আর মুসলমানরা শিবিরে চলে গেলেন এসে লেইটে নামাজ পড়লেন এদিকে চলে গেলেন ঠিকই কিন্তু আহ মুসলমানদের আশঙ্কা আছে রসুল্লাহ সাল্লা বলা যায় না আবার আমরা যখন চলে আসবো ওই সময় আবার অ্যাটাক করে তখন তিনি ওসাই হদাই নিয়ে আসে ওনাতে মনে করছে তারা এখন খাওয়া দাওয়া নামাজ পড়া শোয়া নিয়ে ব্যস্ত আছে আবার অ্যাটাক করতে এসেছে কিন্তু দেখলো যে মাশালাহ এখানে রেডি আসেন সঙ্গে হুদাই নেত্রী দুইশাহা মোকাবিলা করলেন তারা সহকারে হারোল ইবন মিনবান এখন তাদের ক্যাম্পের মধ্যে ছিল ওয়াহি ইবনু হার সে আর তার মোকাবেলা আবার বর্ষা নিক্ষেপে খুব ওস্তাদ সে বর্ষা দিয়ে হামজার আদি আনুকে আঘাত করেছিল সে আঘাত করে তোফাইল ইবনে রহমান বনিসালা মদিনার আনসা এক সাহাবিকে সে আক্রমণ করলো করে ওনাকে কতল করে ফেললো তারপরে আবার মুসলমানরা জোগাড় করলেন এবং সবাইকে অজু করতে বললেন সূর্য ডুবার পরে আর তিনি অমর আদালন আসলেন এসে বললেন যা আই ফাজাল খানুবু কুফার করাই আসর মিস হয়ে গেছে তিনি নিজেও বললেন রসল্লা সাল্লা তুহা আমি তো পড়ি নাই নামাজ কাদা হয়ে গেছে আসরে তারপরে আমরা বোথান এলাকায় গেলাম তিনি আর কি বলেছেন বিশেষ করে মধ্যের নামাজটা এই মাঝখানের নামাজটা হচ্ছে আসর নামাজ তিনি বলেন রাসল সাল্লাম সগালুন আনিস উস্ত সালাতিল আসর এই লোকগুলো আমাদেরকে মাঝখানের নামাজ মধ্য নামাজ যেটা অনেক জরুরি নামাজ আসর নামাজ থেকে আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল যুদ্ধ শুরু করে দিয়ে আল্লাহ আগুন দিয়ে ভর্তি করে দিক হাস আল্লাহ আজ আফাহুর নারা তাদের প্যাটকে তাদের কবরকে আল্লাহ আগুন দিয়ে ভর্তি করে দিক তিনি তাদের বিরুদ্ধে বদা করলেন অথবা তিনি আজান দিয়ে মাগরি পেশাকে আদায় করলেন আদায় করে মাগরীব আদায় করলেন তারপরে এসব করলেন আর কোন তখন কিন্তু আরেকটি নামাজের সালাতুল খাউফ আছে যুদ্ধের নামাজের একটা তরিকা আছে ওই তরিকাটা তখন নাজিল হয়নি যুদ্ধের নামাজের মধ্যে হলে ওয়াক্ত নামাজকে ওয়াক্তের সঙ্গে পড়তে হবে অর্ধেক লোক ইমামের সঙ্গে ওই তরিকার তখন আসে নাই বিধায় ওরা নামাজ কাজা করেছিলেন এরপরে আল্লাহ পরবর্তী পর্যায়ে তিনি যখন সবাইকে নামাজ পড়লেন পড়ার পরে নবী করিম সালাম বললেন এই জমিনের মধ্যে তোমরা ছাড়া কেউ আল্লাহকে ডাকেনি এই মুহূর্তে এই জমিনে তোমরাই এখন আল্লাহকে ডাকলে আলহামদুলিল্লাহ এটা মুসলমানদের জন্য সৌভাগ্যের বিষয় যে কোন কোন সময় গটা জমিনে আপনি নামাজ পড়ছেন কেউ পড়ছে না এইরকম হয় অনেক অনেকবার বলেছি আপনি একলা নামাজ পড়ছেন তখন এই ফিলিংটা আসে সুহানু আল্লাহ তিন লোক প্লেনে আসে একমত আমি তোমাকে ডাকছি আলহামদুলিল্লাহ তুমি কত মেহরবান আমার প্রতি ওই সমস্ত এলাকায় আল্লাহকে ডাকা বেশি করে যেখানে কেউ আল্লাহকে জেকের করে না আপনি করবেন ওই জেকের দাম কাছে অনেক বেশি সবগুলো গাফেল হয়ে আছে টিভির মধ্যে ঢুকছে এরোপ্লেনে মহাশৈন্য বসে কি যে করে কি দেখে উল্টা পাল্টা জিনিস আল্লাহ দেখে আশেপাশে কি দেখছে এগুলো মারাত্মক জঘন্য দিনের দেখে একটু ভয় নাই ওই সময় যদি এইগুলা থেকে দূরে থেকে আল্লাহকে ডাকা হয় সেই ডাকাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায় তিনি সাহাবিদিকে সান্ত্বনা দিলেন কষ্ট করেছো সারাদিন নামাজ পড়তে পারি কিন্তু আল্লাহ তালা যে তোমাদেরকে হেদায় দিলেন তোমরা যে আল্লাহকে ডাকলে করলে নামাজ পড়লে এই নিয়ামত থেকে পৃথিবীর সমস্ত মানুষকে বঞ্চিত করেছেন একমাত্র তোমাদেরকে আল্লাহ তৌফিক দিলেন এর মধ্যে একটা ঘটনা ঘটল যে এখনো তারা আছে যুদ্ধ এখনো শেষ হয়নি আনহু এক তিনি কাফেরদের দলে এসেছিলেন তিনি আসলে গাতফান গোত্রের লোক ওই যদি গাতফানের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল তিনি নবী করি সাল্লাহ আসলাম চিনতেন মোদিনা এসেছিলেন ইসলাম কবুল করেননি কিন্তু রসুল থেকে দেখেছেন ভালো মনে করেছেন ওনার সঙ্গে পরিচয় আছে ইতিমধ্যে যখন দুই দল ওরা তখন মোদিনা আক্রমণ করতে এসে গেছে ভিতরে ভিতরে ওনার ভিতরে কিছু অ্যাকশন হয়েছে তিনি আসলে এখন ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছেন কাফেরদের ক্যাম্পে আছেন তাদের পক্ষ থেকে এসেছেন যুদ্ধ করতে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার ভিতরে পরিবর্তন সৃষ্টি হয়ে গেল তিনি বলেন আমাকে চিনতেন আমার সঙ্গে অনেক পরিচয় হয়েছিল হুফিক আল বিসলাম আর এই খন্দকে যখন আসি কেন জানি আল্লাহ আমার দিলের মধ্যে ইসলামকে ঢেলে দিলেন আমি আমার কম কেতাম পরিবর্তন হয়ে যাচ্ছে গোপনে নবী করিম সালাম কাছে চলে আসলাম আমি এসে দেখলাম যে উনি নামাজ পড়ছেন কিছু নকল নামাজ পড়ছেন আমাকে দেখে দেখলেন তিনি দেশে বললেন আমি হক নিয়ে এসেছি হক পেতে এসেছি ফা মুরবি মাসে ইয়ার আল্লাহ আমি ইসলাম কবুল করে ফেলেছি আপনি এখন আমাকে মুসলিম মনে করেন নিশ্চিন্তে এবং আমাকে কাজে লাগাতে পারবেন এই যুদ্ধের ময়দানে আপনার কি করলে আপনার সুবিধা হবে সেই দায়িত্ব আমাকে দেন তারা জানে না যে আমি তিনি বলেন ইয়ার্লা ইসলাম কবুল করে ফেলেছি আমার কমে কেউ জানে না যে আমি মুসলিম কিছু করতে হলে আমাকে ব্যবহার করে ফেলেন কি করতে হবে সকল রাসুল্লাহ ওয়াহেদ তাহলে আলহামদুলিল্লাহ তুমি তো আমাদের এক ভাই এই ইসলাম তুমি কবন করে ফেলেছ এখন তো তুমি আমাদের ভাই আমাদের পক্ষে কাজ করতে হবে অমুসলিম হিসেবে একজন পরিচয় আছে এখন ভিতরে তুমি কোন চাল চলে তাদেরকে আমাদের পক্ষ থেকে যদি তাদেরকে তুমি পরাজিত করতে পারো তাদেরকে কোনো উল্টা পাল্টা অন্যদিকে নিয়ে যেতে পারো তাহলে তুমি যেটা করো করো ঐদিকে তুমি কিছু কাজ কর। কোন ধরনের একটা কূটনৈতিক কার্যকলা কূটনীতি অথবা কোন চালবাজি করে তাদেরকে ধোকায় ফেলে আমাদের বিনা যুদ্ধে আমরা বেঁচে গেলাম তাদের কাছ থেকে আর হার বু খুদাহ প্রিন্সিপাল তিনি বলেন। যুদ্ধ হচ্ছে দুশ্মনকে ধোকা দেওয়া আসল যুদ্ধের টেকনিক হচ্ছে দুশ্মনকে ধোকা দেওয়া মানে দুশ্মন যদি মনে করে আপনি এইদিকে যাচ্ছেন তাহলে এদিকে করবে কিন্তু আপনি এদিকে এদিকেলেন মতলব হচ্ছে কোন দিকে যাওয়া উল্টার দিকে যাবেন তিনি হিজরাতের সময় কাজ করেছেন মনে আছে তো তাহলে এটাই তিনি যে যুদ্ধের ময়দানে যদি ট্রিক করে দুশ্মনকে ধোকা দেওয়া যায় তোমাদের সেফটি হয়ে যায় তুমি বিজয় লাভ করতে পার দ্য বেস্ট টেকনিক এটা তুমি কিভাবে পারবা করো তো নোয়াইম বললেন তাহলে ইয়ারা সাল্লাহ আমার কথা আছে আমি কথা দিয়ে তাদেরকে ধোকায় ফেলে দেব এটা আপনি অ্যালাউ করে দেবেন আমাকে তিনি বললেন কুলমা বাদা আন্তা আন্ত যেটা বলি তুমি তাদেরকে কনফিউজ করতে পারা ভালো কোনো অসুবিধা নেই এটা তোমার জন্য হালাল হয়ে যাবে আগে তো বলে দিয়েছি প্রিন্সিপাল উনি একটা প্লান বানালেন যে এই তিন দল আছে ওদিকে কোরাইশ এদিকে গাথওয়ান এদিকে বনু করাইজা ভিতরের মিত্র যারা বিশ্বাসঘাতকতা করে ওদের সঙ্গে যোগ দিয়েছে এই তিন এলাইয়ের ভিতরে গন্ডগোল লাগিয়ে দিবেন তিনি ঐক্য নষ্ট করে দিয়ে তাদেরকে হতাশ করে দিবেন এই প্লান করে তিনি বন্যুকড়াই যাতে আসলেন এসে তাদেরকে বলেন তারা সবাই ওনাকে চেনে ভালো করে কাত যে আমি তো আহ মদিনায় যাওয়া আশা করেছি তোমাদের সঙ্গে পরিচয় আছে নিয়মিত তোমরা জানো ওরা কিন্তু জানে যে উনি মুসলিম না উনি হলেন কাফের দলের অংশ ও খাস মা বাও বা তোমাদের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা আগে থেকে জানাশুনা আছে আমার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ আছে কিনা কোনো জানাবি আপনাকে কখনো সন্দেহ দৃষ্টি দেখিনি না। কি বলেন যা আপনি জেনুইনলি বলবেন আমরা হান্ড্রেড বিশ্বাস করবো আপনার কথা এখন উনি বলছেন শোনো এখানে আছে ভিতরে তোমাদের মাল টাকা পয়সা বাড়ি ঘর তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাই তোমাদের এলো এখানে তার অন্য অঞ্চল থেকে এসেছে এইখানে মোদিনে অ্যাটাক করবে মোহাম্মদার আত্মার সঙ্গী সাথীদেরকে ওইহে ওকে আর তোমরা যদি এখন তাদের সঙ্গে যোগ দিয়ে যে কথা হয়ে গেছে এইটার মধ্যে যদি সংসার সব রয়ে গেছে অন্য জায়গায় ফালাইসুকা আন্তু তারা তো তোমাদের মতো একই লেভেলের না তারা যদি দেখে যুদ্ধে বিজয় হবে তারা তো সামনের দিকে এগিয়ে আসবে যুদ্ধ করবে ভালোই বিজয়ের ভাগ নেবে আর তারা যদি দেখে যুদ্ধে অবস্থা সুবিধা না তারা মার খাবে তাহলে তারা কি করবে বলতো লাহিম তারা দৌড় দিয়ে ভাগবে তাদের দেশের দিকে ওখালুবাইনে কুমাবাই না দেখুন তখন তোমরা একলা পড়ে যাবা মোহাম্মদ সালাম আর মুসলমানদের সাথে তোমাদের এখন একলা খুলেতে পারবা ওরা যদি ভেঙে যায় তাহলে আমার বুদ্ধি আছে হুম রাহান তাহলে কাহরিদের করো এবং কাপ্তনকে বলো যে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে নামবো এক সত্তে সত্ত হলো তোমাদের কয়েকজনকে আমাদের কাছে জিম্মি করে রাখবা যে তারা আমাদের এখানে থাকবে তোমরা যদি পালিয়ে যাও ওদেরকে আমরা আটক করে ফেলব আর ওদের কারণে তোমরা হয়তো পালাবা না তাহলে আমরা নিশ্চিন্তে থাকব যে তোমরা মোহাম্মি এগুণো ছাড়া কখনোই পিছনের দিকে পালাবার চিন্তা আর করবা না আমাদেরকে একলা রেখে এই গ্যারান্টি আমরা পেতে চাই গ্যারান্টির জন্য তোমাদের কয়েকজনকে আমাদের কাছে গ্যারান্টি হিসাবে রাখতে হবে এই কথা বলবা তাদেরকে তারা যদি রাজি হয়ে যায় তাহলে যুদ্ধ করবা না হলে খামাকা যাওয়ার দরকার নাই মোহাম্মদের শত্রু বনে একলা তোমাদের বিপদে পড়ার কোন দরকার নাই তো তুমি এটাই হওয়া দরকার গুড ভেরি গুড তো নয় ওখান থেকে বের হয়ে গেলেন গিয়ে এখন কোরাইজের কাছে গেছে তারাও তাকে ভালো করে চিনে আবু সুফিয়ান যে লিডার কমান্ডার আর তার সঙ্গে তারা সিনিয়র কমান্ডার আরো ছিল এদের কি বলো কত আর ফেরাকি মোহাম্মদ তোমরা তো ভালো করেই জানো যে আমি তোমাদের দলের লোক তোমাদের আমি মোহাম্মদ সঙ্গে আমি ছিলাম না থাকার কথা তবে আমি একটা বিষয় তোমাদের ব্যাপারে ভেরি কনসার্ন হয়ে গেছে সেটা কি ও ইন্হু কদবালাকানি আমরুন কাদু আলাই হাক্কান নি আমি তোমাদের ব্যাপারে ভেরি কনসার্ন হয়ে গেছি একটা বিপদ তোমাদের ঘটতে পারে আমি অত্যন্ত তোমাদের একান্তের খাহ একান্ত শুভাকাঙ্ক্ষী হিসাবে একটা পরামর্শ দেই এই পরামর্শটা কিন্তু খুবই গোপন রাখবা তোমাদের কয়েকজনের বাইরে কেউ যেন না জানে তোমাদের কল্যাণ কামনা করে পরামর্শ দিচ্ছি কথা রাখবা না ফাল নাম রাখবো অবশ্যই কি বল চুক্তি ভঙ্গ করে তোমাদের সঙ্গে তারা হাত দিবে এই যে চুক্তি তারা করেছে এই চুক্তির পরে তাদের মধ্যে অনেক রিয়াকশন হয়েছে বেলে কি রিয়াকশন হয়েছে তারা মোহাম্মদের কাছে দুঃখিত হয়ে চিঠি দিয়েছে যে আমরা যা কিছু চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছি ওকে আহ আমরা যে এই কাজটার বিনিময়ে আপনাকে যে কষ্ট দিয়েছি হে মহাম্মদ তার কিছু আমরা পোষানোর জন্য একটা বুদ্ধি করেছি আপনি আমাদের গ্রহণ করে এগুলা ভুলে যান আমরা বিরুদ্ধে নিয়েছি যে আমরা ওদের থেকে এবং থেকে কয়েকজনকে ডিমান্ড করে নিয়ে আসবো আমাদের কবিলার মধ্যে এনে এগুলাকে আপনাদের হাতে তুলে দেব আপনারা একশন নিয়ে নিবেন এইরকম চিন্তা করতেছে বনু কোরাইজার ই হুদিরা শুনছো তারা তোমাদের সঙ্গে চুক্তি ভঙ্গে খবর দিয়া গোপনে চিঠি দিয়ে দিয়েছে আমি খবর আর মোহাম্মদের সূত্রে তাদের চিঠি পেয়ে মোহাম্মদ বলছে ঠিক আছে নো প্রবলেম আমাদের চুক্তি ভঙ্গ করার কারণে তোমাদের বিরুদ্ধে কোন অ্যাকশন নেব না তোমরা যদি এই কাজ করে তাদের কয়েকটাকে ধরে নিয়ে আসতে পারো আমাদের কাছে আমাদের হ্যান্ড ওভার করে দাও তাহলে খালাস কয়েকজনকে লিস্ট নিয়ে আগে এদেরকে এদেরকে আমাদের কাছে রেহেন রাখো বন্ধক রাখো এই কাজ কিছুতেই করবানা ওদেরকে বিপদের মুখে ঠেলে দেবা এরপরে দেখ এদেরকে একমত হইলেও তারা ঠিকই কাছে ওনার আপন কবি তোমাদের বিশ্বাস করবশ কায় তাদেরকে বললো তোমাদের কাছে যখন এদের আসবে যুদ্ধ করার জন্য শর্ত দিবে যে তোমাদের কিছু লোককে আমাদের কাছে গ্যারান্টি হিসেবে রাখ তাদের পরিকল্পনা এই মোহাম্মদের সঙ্গে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কথাই কি বনু করে যে এই কাজ করেছে পরে এখন এই খবর তো হয়ে গেল আর এই রাতের মধ্যেই আবু সুফিয়ান চিন্তা করলো এবং লোকেরা যে আমরা কতদিন এই তামসা দেখব ঘেরাউ করে রেখেছি মাস খানিকের মতো হয়ে যাচ্ছে আমরা এখন এক কাজ করতে হবে সময় মিলে ঐক্যবদ্ধ অ্যাটাক করতে হবে কোনো কথা নেই ওদিকে মদিনার বনু করায় খবর দেবে ভিতরের দিক থেকে তারা আক্রমণ করবে আমাদের ইতিমধ্যে অনেক উঠ শেষ হয়ে গেছে মানে প্রত্যেক দিন উঠেছে ঘোড়াও অনেক দেখা যাচ্ছে খাওয়া টাবার দিতে পারছে না ঘোড়াটাড়া অবস্থা আহিল হয়ে গেছে উট দুর্বল হয়ে গেছে খাবার নাই ঠিক এখন আমরা ফাইনালি অ্যাটাক করি মোহাম্মদকে এবং মদিনার গোষ্ঠীকে আমরা ফাইনাল বনু করাইজার কাছে গেল যে তোমরা রেডি হয়ে যাও যুদ্ধ করার জন্য আমরা শুরু করলে তোমরা পাল্টা অ্যাটাক করবো ওখান থেকে দুই দিক থেকে অ্যাটাক করা হবে তাদেরকে এখন বনু করাইজের চিঠি লিখে পাঠিয়েছে যেদিন তাদেরকে এই চিঠি দিয়েছে সেটা ছিল শুক্রবারে রাত পরের দিন সকালে শনিবার তারা শনিবারে সকালবেলা চিঠির জবাব দিল ইন্মুসব ও আমল ফি হেসাইয়ান দেখো আজকে তো শনিবার আমরা বন্য করে যে ইহুদি সম্প্রদায় শনিবারে তো আমরা কোন অ্যাটাক করব না তোমরা আজকের দিন ঠিক করছো এটা ঠিক হয় নাই অকাত কান আহাদা ফিহে বাহাদা ছান তোমরা ইতিহাস জানো আমাদের কিছু লোকের শনিবারে আল্লাহ কাজ করেছিল মনে আছে তো ওই করার কারণে কি মসিবত নাজিল হয়েছিল তোমরা জানো সেটা ওই ইতিহাস আরবের লোকেরা সবাই জানে তাদেরকে যে আল্লাহ তালা শুকুরে পরিবর্তন করে ফেলেছিল বা বানরে পরিবর্তন করে ফেলেছিল সেই কথা তারপরে বলো আর একটু কথা আছে যদি রববারে হয়ে যায় হতে পারে বা সোমবার এর পরে শনিবার ছাড়া কিন্তু শর্ত আছে তোমাদের কয়েকজনকে আমাদের কাছে তোমরা গ্যারান্টার হিসেবে পাঠাতে হবে গ্যারান্টি নিয়ে যারা থাকবে তাদেরকে আমাদের কাছে রাখবো কারণ তা হলে আমরা চিন্তা করি যে যদি জোর সরে শুরু হয়ে ঠিকতে না পারে না যখন বন্যি করাইজার থেকে এই চিঠি নিয়ে আসলো তাদের দুধ এইটা পরে কড়াইসার গাথন বলে দেখছ নাইম যে খবর দিয়েছে সোফানো বলেছিস বিরাট ষড়যন্ত্র হয়ে গেছে এদের মধ্যে থেকে ওকে কেতাল ফাঁকর ফকা চল তাহলে তোমরা এখনই বের হো আমরা এখনই বের হব এই কথা ভিত্তিতে যদি করো তাহলে আসি আমাদের কোন লোকটো দেব না বনু করাই যা তখন দেখলো ও ঠিকই আসলে ওদের মতলব ভালো না তারা আমাদেরকে একলা খেলেই চলে যাবে যে বিপদে ফেলে ঠিকই বলেছে এখন তারা কিছুদিন রাজি হলো না তারপরে শেষ পর্যন্ত করাইসা এবং কাঁচফানকে তারা চিঠি লিল লিখে দিল যে না হবে না আমরা তোমাদের লোক না দিলে আমাদের কাছে গ্যারান্টি না দিলে আমরা কোনো সাহায্য তোমাদের করব না এটা আল্লাহ রবুল্লাহ আলমিন পক্ষ থেকে একটা সাহায্য ছিল তাদের মনোবল নিজেদের হয়ে আভ্যন্তরীণ দূরত্ব নবী করিম সালাম তাদের ব্যাপারে অনেক দোয়া কাছে কারণ দিন অনেক বেড়ে গেছে সাহাবিরা না খেয়ে কষ্টে আসেন বাড়ি ঘরে যেতে পারছেন না মহিলাদেরকে আরেক জায়গা রাখা হয়েছে তিনি আল্লাহ কাছে দোয়া করছেন কন্টিনিউ ইবাদত করছেন হাত তুলছেন নামাজ পড়ছেন তাহাজ করছেন আল্লাহ মনজুলাল কিতাব আল হিসাব আল্লাহ যিনি কিতাব নাজির করেছেন যিনি দ্রুত হিসাব নিতে পারেন যিনি সমস্ত আল্লাহ বিরোধী শক্তিকে যত বড় অ্যালায়েন্স হোক যিনি তাদেরকে পরাজিত করতে পারেন হে আল্লাহ এদেরকে পরাজিত করেন তাদের পায়ের নিচের মাটিকে কাঁপিয়ে দেন তাদের পা গুলো যখন যেন কাপা শুরু হয়ে যায় তারপর তিনি আরো দোয়া করেন আল্লাহরা আল্লাহ আমাদের গুণাগুলোকে ঢেকে দেন ঢেকে রাখেন আর আমাদের ভয় যেখানে আসে সেই ভয় ডাকায় আপনি নিরাপত্তা দান করেন এরপরে আল্লাহ তালা কি করলেন শেষ পর্যন্ত রাতের বেলায় আল্লাহ রবুল্লা আলম যখন নবী করিম সাল্লা আল্লাহ তালা কাছে দোয়া করছেন আর এই মুহূর্তে আল্লাহ তালা বাতাস পাঠিয়ে দিলেন বিশাল এক তুফান সাইক্লোন এসে গেল ওদের ক্যাম্পের মধ্যে সবকিছু লন্ড ভণ্ড হয়ে গেল যখন লন্ড ভান্ড হয়ে গেল করিম সালেন ওদের ক্যাম্পের দিকে তখন তিনি সাহাবিদ্দিকে সুসংবাদ শোনালেন নসরিদ সবা ও হুলেকাত এই যে বাতাস দেখতে পাচ্ছ তুফান এবং সাইক্লোন ওদিকে দেখা যাচ্ছে এটা হলো সবা এটা তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমাদের দিকে তুফান আসবে না এই সবা হচ্ছে যেটা পূর্ব দিক থেকে বাতাস আসে যে পূর্ব দিকের বাতাস আল্লাহ রহমত নিয়ে আসে কথা আদুর আর দাবুর হচ্ছে পশ্চিম দিক থেকে যে হাওয়া আসে। সেটা হলো আদাবের টা আদকে বা আদ কে আল্লাহ তারা পশ্চিম দিকের গরম বাতাস দিয়ে হালাক করে দিয়েছিলেন এটা পূর্ব দিকের বাতাস এটা তোমাদেরকে হালাক করবে না এটা শুধু দুশ্মনকে হালাক করবে এটা আমাদের পক্ষে এসেছে আল্লাহর এই তো আল্লাহ শক্তির ওই বাতাসের মধ্যে পাঠালেন আল্লাহ তালার যে শক্তি হলো বাতাস এই বাতাস তাদেরকে এত বেশি ঘাবড়িয়ে দিল আল্লাহ তালা বললেন সেই কথা মনে করিয়ে দিলেন সুরা আহ আসরাবের মধ্যে আল্লাহ তারা নয় নম্বর আয় বলে দিয়েছেন হে ইমান তার গণ তোমরা স্মরণ করো আল্লাহ নিয়ামত তোমাদের প্রতিতে এসেছিল যখন তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী চলে এসেছিল খন্দা দিকে ইঙ্গিত করে আমি তাদের উপরে আজাব হিসাবে বাতাস তুফান পাঠালাম এবং এমন কিছু সৈন্য বাহিনী পাঠালাম যেগুলা লাম তারা তোমরা দেখনি। এবং ইবনে কাশি রহমতুল্লাহ আলাই বলেন যে এই আল্লাহ তালা সেখানে যেগুলা কি এনেছিলেন সেগুলা ছিল হুমুল মালা ইকা ফেরেসটা আসছিল বাতাসের সাথে শুধু বাতাস একলা না তাদেরকে আজাব দেওয়ার জন্য এবং তাদেরকে আল্লাহ এমন ভাবে নিশ্চিন্ত করে দিলেন তাদের ঘর কোথায় নিয়ে গেল হান্ডি পাতিল ছত্র ভঙ্গ হয়ে গেল খাবার দবা কোন দিকে কোনটা পড়ে যাচ্ছে কোন রকমে টিকছে না এই সময় নবী করিম সাল্লা চিন্তা করলেন তুফান শেষ হয়ে আসে কিন্তু প্রচন্ড ঠান্ডা যে ওদের কি হালত দেখার জন্য তিনি কিন্তু তো ওই কি এসেছে এক সাহাবি কে যে হজাইফা কে জিজ্ঞেস করলেন পরবর্তী পর্যায়ে অনেক পরে যখন আমরা ওনাকে রিকোয়েস্ট ইয়াবা আব্দাল রাই তুমরা সাহেব তুমুহ আপনারা কি আল্লাহ নবীকে দেখেছিলেন কাছে থেকে নিশ্চয়ই দেখেছেন ওনা সঙ্গ দিয়েছেন সাহাবি হতে পেরেছেন তাই না হ্যাঁ না আমি জন্য আল্লাহ আমাকে আল্লাহ সোভে কে দিয়েছিলেন তখন বললেন উনি ফাঁকাই ফাঁকুন তো ওনাদেরকে যে পেলেন পেয়ে কি পরিমাণ ওনার খেদমত করেন কম দেখি খক আদায় করে করছেন তো ঠিক করছেন করছেন কল অল্লাহলা কতকুন না কয় আরে আমরা তো জান দিয়ে যদ্দুর পারি চেষ্টা করেছি সাহায্য করেছি ওনার নিরাপত্তার জন্য যান করবান করেছি আমরা কোন ত্রুটি করিনি তখন যিনি দেখেন নাই তিনি মোহাম্মেবালে বলেন অল্লাহ তারাক না হুই আমা কি করছেন জানি না। আমরা ওনাকে পেলে জমিনে হাঁটতেই দিতাম না খালি কাঁদে করে নিতাম ঘুরতাম উনি জমিনে হাঁটবেন কেন এদুর কষ্ট দিতাম ওনায় থেকে বেশি করবেন এই যত দেখাচ্ছেন তিনি বললেন শোনো বেটা কথা শুনো শোনো খন্দ যুদ্ধে আমরা ওনার সঙ্গে কিভাবে সময় কাটিয়েছি তুমি শুনতে চাও নবী করিম সাল্লাম রাত্রে অনেকক্ষণ নামাজ পড়লেন আল্লাহ কাছে অনেক দোড়া করলেন আল্লাহ কাছে সাহায্য চাইলেনা অথবা আমাদের ওনার পাশে যে সাহাবিরা ছিলাম আমাদের দিকে উনি তাকালেন বললেন মান গিয়ে এখন তাদের কি হালত হয়েছে ওই খবরটা আমাকে এনে দেবে নবী করিম সালাম সাহাবেদকে এনে খবর দিতে হবে উনি গায়েব জানেন না তাহলে কি বোঝা গেল তাহলে তো উনি পাঠানো দরকার নিজেই বলতে পারেন হয়ে গেছে তাহলে কি যারা জানেন এই কথা কত অমূল্য যাই হোক তিনি যখন এই কথা বললেন কে আস এই কাজ করবে আজকে তারপরে তিনি বললেন যে তাহলে কি হবে আত খালাহুল্লাহুল্না আল্লাহ তাকে জান্নাত দেবে যে কাজ করে আসবে আর একটু আল্লাহ আবার আমাদের আসে বললেন কে আস মান রাজুল কে খবর নিয়ে আসবে তাদের নবী করিম সাল আল্লাহাম বললেন যে তার জীবন শেষ হয়ে যাব না নিরাপত্তা থাকবে এবং সে জান্নাতে জাগা পেয়ে যাবে আসালুল্লাহ করছি আল্লাহ তালা সে আমার সঙ্গী বানিয়ে দিবেন তাকে এরপরেও মারা যেন মিনাল খাও একজনও দাঁড়ালেন না কেন মা সিদ্ধাত খাওফ যে কি আক্রমণ করবে কয় তাকে অ্যাটাক করবে অসিদ্ধাত জোর খুদায় যান চলে যাচ্ছে খাবার নাই কারো পেটে ও সিদ্দাতুল আর এত কঠিন ঠান্ডা ওই তুফান যে আসছে এত ঠান্ডা ওদের বারোটা বাজানোর জন্য এটা তো ওনাদেরকে হিট করবে একজন দাঁড়ালেন না তখন নবী করিম সালাম বললেন তুমি ওঠা দাও খবর নিয়ে আসো তাদের কবস্থা কি সরি দেখে আমার কাছে আর কাউকে কিছু বলবো না শুধু আমাকে তখনও চালিয়ে যাচ্ছে না কোনো হান্ডি পেতে ধরে রাখতে পারতে কোথায় উড়ে নিয়ে যাচ্ছে না কোনো একটু আগুন জ্বালাতে পারছে যে আগুন প্রভাবে শীত মরে যাচ্ছে না কোন খিমা ক্যাম্প কোনো একটা জায়গায় রাখা যাচ্ছে সব উড়ে নিয়ে যাচ্ছে তখন এই অবস্থা দেখে তিনি দূর থেকে দেখছেন আবু সুফিয়ান বলছে ইয়ামা ওই সময় আবু সুফিয়ান তার লোকদের সবার সঙ্গে আছে। সে কি ট্যার পেয়ে গেছে দেখো তো দেখো তো প্রত্যেকে দেখো তার পাশে কি আছে। কোনো ওখানে তার কোনো চর আসছে কিনা ওখান থেকে কোন গোয়েন্দা টোয়েন্দা কেউ আসছে কিনা দেখো একটু আমরা কিনা হোদাইফ বলেন সর্বনাশ আমি মনে করে অন্ধকার চিনে না এখন আমাকে যদি ধরে ফেলে সে বললো আবু সফিআ প্রত্যেকে তার পাশে যে আছে হাত ধরুক ধরে তুমি তার নাম জিজ্ঞাসা করবে পরিচয় নেবে এখন আমার হাত ধরে ফেলে